মানবতার সমাধান রহমতুলা সমিত দর্শক আপনারা যে যেখান থেকে বিশ টিভি বাংলার দর্শা অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি আর আত্মশুদ্ধি অর্জনে ফরজ এবাদতের পাশাপাশি সহজ কিছু নফল এবাদত আমরা পর্যালোচনা করছি এগুলো অন্যতম হল আল্লাহ জিকির আর আল্লাহ জিকিরের বিভিন্ন প্রকরণের একটা হলো দোয়া দোয়া একদিকে আল্লাহ জিকির আল্লাহর এবাদত আরেকদিকে আল্লাহ এবং মান্দার মাঝখানে সবচেয়ে প্রিয় সম্পর্ক আর এই দোয়া কবুলের বিভিন্ন সুযোগ বিভিন্ন সময় রসলাল নির্দেশ করেছেন আমরা সেগুলো পর্যানো করছিলাম দর্শক দোয়া কবুলের জন্য সবচেয়ে বিষয় হল মনের আবেগ ইকবাল্লাহ কোনো অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না মনোযোগের সাথে চেতে হবে আন্তরিকতার সাথে অনুভব করে চেতে হবে এবং ওদু আল্লাহ ও আন্তেন এই চাবা তো আল্লাহর কাছে চাইবে আল্লাহ যে দিবেনি এ ব্যাপারে নিশ্চিত থাকতে হবে কখনোই মনে করা যাবে না আল্লাহ হয়তো দেবেন না আল্লাহ অবশ্যই দেবেন আনে আইনদাদন্যে আব দিবি রসোল্লাহাম বলছেন আল্লাহ তালা বলেছেন আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করবে আমাকে সেভাবেই পাবে কাজে আমরা যদি আগেই হতাশ হই না আল্লাহ হয়তো দোয়া কবুল করবেন না তাহলে আল্লাহ রহমত থেকে হতাশ হওয়ার পাপে নিমজ্জিত হবে আল্লাহ দোয়া কবুল কেন করবেন কাজেই আল্লাহ রসুল বলছেন ওদো অল্লাহ ও তোমরা দোয়া করো এবং নিশ্চয়তার সাথে যে নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করবে কাজেই আমরা অন্তরের আবেগসহ সহ অনুভব করে দোয়া করব এবং আমরা দোয়া করব দোয়া কবুল হওয়ার নিশ্চিত আশা আস্থা নেই সর্বত স্যাজ দায় যখন দোয়া করব সকল সালাতের স্যেজদাই আল্লাহ তালার কাছে প্রাণ খুলে চাইব সালাতের ভিতরে আত্মায়াতুর পরে চাইব আমরা শেষ রাত্রে চাইব আমরা রাতে ঘুম ভেঙে গেলে চাইব যখনই চাইব তখনই আমরা আল্লাহ কবুল করবেন এই নিশ্চিত আশা মনে নিয়ে চাইব দোয়া কবুলের একটা উপকরণ হল বারবার চাওয়া রসল্লাহ সাল্লা আসসালাম বারবার চেতেন বারবার চাইতে শিক্ষা দিয়েছেন বারবার চাইবো বারবার সোয়াব হবে চাওয়া তো সুযোগ দোয়া কবুলের আরেকটা উপকরণ সুস্থ অবস্থায় বেশি বেশি চাওয়া বিপদ আসার আগেই আল্লাহ তালার কাছে চাওয়া সুস্থতা কল্যাণ যে সকল দোয়া রসলাম শিখিয়েছেন না মুখস্ত করতে পারলে নিজের মনে নিজের ভাষাই চাওয়া সময় দর্শক দোয়া কবুল হওয়ার জন্য সব সময় আশান্বিত থাকতে হবে আর এই জন্যই রসুল্লাহ সাল আল্লাহ আলাইসালাম কারোর জন্য দোয়া করলে আগে নিজের কথাটা বলে নিতে আল্লাহ আমাকে মাফ করুন তোমাকে মাফ করুন আল্লাহ আমাকে দিন তোমাকে দিন কাজেই আমি আল্লাহ তালের কাছে দোয়া করছি হতে পারে আল্লাহ আমা এই দোয়াটা কবুল করে নেবেন কাজে আমার জন্য আমি চেয়ে নি আর এই তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তস্কিয়ান অফিসের জন্য যে দোয়া করতেন বিশেষ করে যে চারটি বিষয় চাইতেন আমরা আগে আলোচনা করেছি তিনি বলতেন আল্লাহ আল্লাহ আমাকে তস্কিয়া দান করুন আমাকে তাকুয়া দান করুন আর যে এলেম কল্যাণে লাগে না যে অন্তর অন্তর্ভীত হয় না যে আত্মাতৃপ্ত হয় না আর যে দোয়া কবুল হয় না এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চায় আমাদের সব দোয়া কবুল করবেন আল্লাহ এটা আল্লাহর কাছে চাইতে হবে এভাবে দর্শক দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহর সাথে সম্পর্ক গভীর করব। নিজের দোয়া নিজে চাইব। দোয়া কবুল হওয়ার উপকরণগুলো গ্রহণ করব সময়গুলোর দিকে লক্ষ্য রাখবো আর পারি আর না পারি সদা সর্বদা এর সে সহজ আর এর সে মজাদার তো আর কিছুই নেই আমি আমার প্রিয়তম আমার রব আমার মালিক তার সাথে কথা বলবো আমার কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই দোয়ার অজুর প্রয়োজন নেই গোসলের প্রয়োজন নেই আমি যেভাবেই আছি আল্লাহর সাথে কথা বলছে আল্লাহ আমাকে এটা করো এটা করো এটা দাও এটা দাও আমরা দুনিয়ার আমাদের ভালোবাসার প্রাপ্তের সাথে কথা বলে যে মজা পাই আপনি একটু আল্লাহ তাল্লার কাছে করতে অভ্যস্ত হন দেখবেন সব উৎকণ্ঠা মন থেকে চলে গেছে প্রেমিক এর সাথে প্রেমিক কথা বলে যে আনন্দ পায় সব ভুলে যায় এই রকম আনন্দ আমরা পেতে থাকবো আর পাশাপাশি এবাদতের স্বভাব জিকের স্বয়াব অন্তরের তাজকিয়া এবং আমাদের বিপদ থেকে মুক্তি সকল চাওয়া মিলে যাওয়া আমাদের নসিব হয়ে যাবে ইনশা আল্লাহ তালা সমাজ দর্শক দোয়ার জন্য রসল আল্লাহ সাল্লাম অনেক বাক্য শিখিয়েছেন সুন্দর সুন্দর বাক্য একটা বাক্যে সব যাওয়া হয়ে যায় এই মাসনুন দোয়ার বাক্যগুলো যদি আমরা শিখতে পারি খুবই ভালো সময় সকালে সন্ধ্যায় রাত্রে শোয়ার সময় রাহায্যতে উঠে রসল আসাল্লাম বিভিন্ন দোয়া করতেন আমরা যদি এই বাক্যগুলো শিখে নিতে পারি তাহলে খুবই ভালো সবসময় আমাদের মনে রাখতে হবে দোয়া ইেকফার আল্লা তালার সাথে কথা বলার ক্ষেত্রে মূল নীতি কয়েকটা আমরা যখন আমাদের মনের আবেগে আল্লাহ তাল্লাহার কাছে চাইব। আমার জন্য চাইব ক্ষমা চাইব, দোয়া করব আল্লাহর প্রশংসা করব আল্লাহর রসুল সাল্লাহ আসাল্লামের জন্য সালাদ চাইব সালাম চাইব যেভাবেই আমরা এটা চাই না কেন আমরা আশা করি এর ভিতর দিয়ে মূল এবাদতটার সাপ পেতে পারবো। তবে এটা রসুলল্লা সাল্লাহ সাল্লামের শেখানো বাক্যে যদি হয় তাহলে আমরা এখানে অতিরিক্ত রসুল্লাহ সাল্লামের সুনত পালনের সব পাচ্ছি এবং কবলিয়তের অনেক বেশি আশা করছি কারণ আমরা তার হাবিব তার খালিল তার রসুল তার আবদ তার বাক্যে তার কাছে আবদার করছি আর যদি কখনো কোনো মানুষের মনে সুনত দোয়ার চেয়ে রসোল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো দোয়া বাক্যর করছে। অন্য কোন বাক্য বেশি প্রিয় হয় কোনো অজুহাতে তাহলে এটা ভয়ঙ্কর এটা সুন্নতকে ছোট করা সুন্নতকে অবজ্ঞ করা আর আল্লাহ রসুলসাহাম বলেছেন মান রাখে বা আনসুন্নতি ফালিনী যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করল অবহেলা করলো বা ছোট হেও মনে করল সে আমার উন্মত না কাজেই আমরা দোয়া করব যে কোন বাক্যে ভাষায় শব্দে আল্লাহর কাছে আমাদের মনের আবেগ জানাবো এক্ষেত্রে আর্গ হওয়া জরুরি নয় মাসন বাক্য হওয়া জরুরি নয় তবে আমরা কোরআন এবং সন্না থেকে দোয়ার বাক্যগুলো শিখে এই বাক্যগুলো দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করব তখন কবুলিয়াতে আর অনেক বেশি আশা করি দর্শক জিকিরের আরেকটি দিক হলো ইস্তেকফার আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা একদিকে যেমন জিকির আরেক দিকে চাওয়া তবে সাধারণ চাওয়া নয় বিশেষ চাওয়া আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাওয়া দর্শক আমরা ক্ষমার গুরুত্ব অনেকটা বুঝি না আল্লাহ তালা রহমত বরকতের উপরে আমাদের জীবন আরে রহমত বরকতের মাঝে বাধা হল পা আমরা যখন আল্লাহর অবাধ্যকতা করি পাপে লিপ্ত হই আল্লাহ রহমতের সাথে আমাদের দূরত্ব তৈরি হয় আর আল্লাহ ক্ষমা করার সঙ্গে সঙ্গে আর বাকি সব আমরা পেয়ে যাই অবলিয়াত পেয়ে যায় রহমত পেয়ে যায় বরকত পেয়ে যায় আর এজন্যই বান্দার দায়িত্ব হলো সব সময় বেশি বেশি করে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ রসুল সালাম বলছেন হে মানুষেরা তোমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি বেশি বেশি ক্ষমা চাও তও করো গোনা ত্যাগ করে আল্লাহর প্রতি ফিরে আসার ঘোষণা দাও আমি রসল আসাল্লাম মাহুম আল্লাহ তালা তাকে ইসমত দিয়েছেন তিনি বলছেন যে আমি প্রতিদিন সত্তর বারের বেশি কোন কোন কোনো বর্ণনা একশোবার আমি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করি তও করি দর্শক তাহলে ইস্তেকফারের গুরুত্ব আমাদের বুঝতে হবে আল্লাহ তালার কাছে সব সুযোগে ক্ষমা চাইতে হবে এটা মানবীয় প্রকৃতির বাইরে পাপ হবে দেরি না করে তো অবা করবো এটাই হলো মানবীয় প্রকৃতি মোত্তাকিদের পরিচয় আল্লাহ তালা কোরআনকারি মেয়ে ব্যাপারে বলেছেন ও সারে ও এলাম রবিকুম وجننتن عرضها السماوات والارض اعدت للمتقين ثم درتو دوড়াতে থাকো ধাবিত হও সেই জান্নাতের দিকে যে জান্নাত কে আল্লাহ তাআলা বানিয়েছেন মুত্তাকিদের জন্য মহাপশস্ত আসমান জমিনের সমান পুষ্ট যে মুত্তাকিদের في السر والضراء والكاذمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين যারা অসচ্ছলতা সচ্ছলতা অভাব অভাব উভয় অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে কোথায় কোন কোন খাতে আল্লাহ অন্যত্র বলে দিয়েছেন পিতামাতা আত্মীয় স্বজন দরিদ্র মিসকিন পথচারী এদের জন্য ব্যয় করে ক্রোধ সম্বরণ করে মানুষকে ক্ষমা করে অল্লা দিন ইদা ফলু ফাহান যে মুতাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তারা ব্যয় করে রোধ সম্বরণ করে ক্ষমা করে তাদের চতুর্থ গুণ হলো তারা যখনই কোনো অন্যায় পাপ কাজ করে ফেলে অথবা নিজের উপরে ঝুলুম করে অর্থাৎ কোনো পাপে লিপ্ত হয়ে যায় আল্লাহর কথা মনে করে দেখারল্লাহ আল্লাহর জিকির করে ফস্তাক ফারুল দুনুবিহীন তাদের গোনার জন্য তারা ক্ষমা চায় অমাইয়া ফারুদ্দনু বা ইল্লাহ আল্লাহ ছাড়া তো ক্ষমা করতে পারেন না ওলাম ইসরু আলামা ফাহাল আলমন তারা যেটা করেছে এটা নিয়মিত করার সিদ্ধান্ত অটল থাকে না অর্থাৎ আর কখনো করবো না আল্লা মাফ করে দাও এভাবে তারা ক্ষমা চায় আল্লাহ তাদের ক্ষমা করেন তাদের জন্য জান্নাত বানিয়েছেন তাদের মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন দর্শক কাজে যখনই কোনো গোনা ঘটে যাবে দেরি না করে আমাদের আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাইতে হবে এখানে দুটো বিষয় ক্ষমা এবং তওবা তওবা অর্থ ফিরে আসা ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করা দুটো সমন্বিত বিষয় হল কোনো গোনা করার পরে ছোট বড় যে কোনো গোনায়ের পরে বান্দা যখন অনুতপ্ত হয় খুব অন্যায় হয়েছে এটা কাজটা খারাপ হয়েছে আর কখনো করবোনার সিদ্ধান্ত নেয় এবং আল্লাহ তালের কাছে ক্ষমা চায় আল্লাহ মাফ করে দেওয়া বলে আর এক্ষেত্রে অন্যায়টাকে সংশোধন করে অর্থাৎ যদি এর সাথে বান্দার কোন হক থাকে ফিরিয়ে দেয় মাপ চেয়ে নেয় এই চারটে বিষয় যখন পূরণ হয় তখন ওটা তবায় পরিণত হয় ইস্তেকফারে পরিণত হয় কাজেই আমরা যখনই গোনা করি আল্লাহর কাছে মাপ চাইবো এর সাথে কোন সংশোধনের বিষয় থাকলে সংশোধনের করার চেষ্টা করবো এভাবে আল্লাহ তালার কাছে মাপ চাওয়া চলতে থাকবে ভুল হবে মাপ চাইব ভুল হবে মাপ চাইব কিন্তু যদি আমরা এটাকে আনুষ্ঠানিকতায় নিয়ে যাই অথবা গোনা করে জমিয়ে রাখি পরে মাপ চাইবো তাহলে আর মাপ পাওয়ার সুযোগ আমাদের কমতে থাকে আল্লাহ কোরআন বলে আল্লাহ তালার দায়িত্ব তাদেরই তো কবুল করা যারা আবেগে অস্থিরতায় অজ্ঞান বা কারণে জাহালতের কারণে জাহালত আরবিতে দুই দিকে ব্যবহার করা হয় দুই প্রকার অর্থে ব্যবহার করা হয় একটা হলো অশোভন অশালীন আচরণ করা অথবা আবেগময় ক্রোধময় অস্থিরতাময় আচরণ করা আরেক হলো অজ্ঞানতা আল্লাহতালা বলছেন অজ্ঞানতায় অস্থিরতায় প্ররোচিত হয়ে কেউ পাপ করে ফেলে তাড়াতাড়ি যথাশীঘ্র ক্ষমা চায় তাদের পাপ ক্ষমা করা তাদের তওবা কবুল করা আল্লাহর জিম্মাদারিতে আর যারা পাপ করেই চলেছে পাপ করেই চলেছে পাপ করেই চলেছে তবা করছে না যে একবার মরার আগে তবা করব, মরার সময় তবা করে তাদের তবা কবুল আল্লাহর জিম্মাদারি নয় কাজেই তবা আমরা সবসময় সব সময় করব এর মাধ্যমে আমাদের অন্তর থেকে ময়লাটা দূরীভূত হয়ে যাবে অন্তর পরিশুদ্ধ হবে আল্লাহর ক্ষমা মখফরাত রহমত সব আমাদের অন্তরে এসে যাবে দর্শক ইস্তেকফারের জন্য রসলাম উন্মুক্ত আদেশ দিয়েছেন এবং কিছু কিছু সময় তিনি বেশি ইস্তেকফফার করতেন আমরা বিরতির পরে এসে সে সময়গুলোর কথা এবং ইস্তেক ফারের বাক্যগুলোর কথা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান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 The students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuh. Al-malik ul-kudusu al-salamu al-ma'minu al-ma'imin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them.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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন বাংলায় আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধির ক্ষেত্রে ইস্তেকফারের গুরুত্ব আমাদের আত্মা তো ময়লা হয় গনাহের কারণেই আর এ থেকে শুদ্ধ হতে হয় ইস্তেক ফারের মাধ্যমে সর্বদা ইস্তেক করতে হবে আর বিশেষ করে যে সময়গুলোতে আল্লাহ দোয়া কবল করবেন বলে আশা করা যায় ওই সময়ে সবচেয়ে আগে ক্ষমাটা চেয়ে নিতে হবে আর এই জন্যই রসল্লা সেজদাই সালাতের সালাম ফেরানোর আগে সালাতের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে যখনই দোয়া কবুলের সময় সবচেয়ে আগে ক্ষমা চাইতেন ক্ষমা চাওয়া শিখিয়েছেন কারণ আল্লাহর ক্ষমা পেলে বাকিগুলো সব আমরা পাবো আর গোনা যখন থাকে কল মাইলা থাকে অন্তর নোংরা থাকে অপরিশুদ্ধ থাকে আল্লাহ তাল্লাহর সাথে বান্দার সম্পর্কে দূরত্ব তৈরি হয় দর্শক এই জন্য রসল্লাহ সালাহ আলি ওয়াসাল্লাম সালাতের বিষয়ে বেশি ইস্তেক করতেন সালাত শুরু করে আমরা ছানা পড়ি যখন ওই ছানার পাশাপাশি ছানা পড়তেন কখনও কখনও এসতেক ফার পরতেন আল্লা মা বা আয়বাইনি ওবাইনা খাতামা আত্তা বাইন আলমা শেখ আলমা করিম আল্লাহ আমার আর আমার পাপগুলোর ভিতরে দূরত্ব করে দেন যেমন পুব বা পশ্চিমের দূরত্ব এভাবে সালাতের শুরুতে ইস্তেক ফার করতেন সেজদাই এস্তেক ফার করতেন শিখিয়েছেন উম্মতের জন্য সাজদাই সব চাইবে বিশেষ করে ইস্তেকফার সাজদাই সবহান রব্বে আলা তিনবার বলার পর রসল্লা সাল্লাহ আসালামের সুন্না বিভিন্ন দোয়া অন্যতম ইস্তেকফার দোয়া কবুলের আরেকটা সময় সালাতের তাহিয়াত পড়ে রসল্লা সাল্লাহ সাল্লাম করে সালাত পড়ার পরে সালাম বলার আগে যে সময়টা এটা দোয়া কবুলের সময় আর এই সময়ও রসলাম ক্ষমা চাইতে শিখিয়েছেন আবু অকারদ্দে আল্লাহ তালু বলছেন আমি সালাতের শেষে সালামের আগে কি দোয়া করবো রসলাম শিখিয়ে দিলেন আল্লাহ আল্লাহ আমি অনেক জুলুম করেছি গুণা করেছি বড় গুণা করেছি অনেক গুণা করেছি আল্লাহ আপনি মাফ করে দেন পরিপূর্ণভাবে ক্ষমা করে দেন সালাতের সালাম ফিরিয়ে সালাত হয়ে গিয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি শুরুতে সেজদায় শেষে সালাতের সালামের পরের দোয়া কবুল হয় আর এই জন্য প্রথম সালামের পরেই ক্ষমা চাইতে শিখিয়েছেন রসুলাম সালাম বলার পরে তিনবার আস্তা বলতে। আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আমরা হয়তো আমাদের মানবীয় ধারণায় বলবো সালাদ পড়ে কে গোনা করলাম মাফ চাচ্ছি দর্শক মোমেনের সিদ্ধান্ত ওইটা নয় সালাত পড়ে। আল্লাহর কাছে একটা কবুলিয়তের আলত অবস্থা হয়েছে এই সময়ে যে কথাটা বলবো আল্লাহ হয়তো কবুল করে নিতে পারেন কাজেই আমি এই সময়ে সবচেয়ে আগে ওইটাই চাব যেটা পেলে আমার আর কোনো পাওয়া বাকি থাকবে না আর এই জন্যই প্রথমে তিনবার আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে ক্ষমাচে এরপরে রসল্লাহ সাল্লাহ সাল্লাম অন্যান্য অনেক কিছু চাইতে আমাদেরকে শিখিয়েছেন এভাবে রসল আল্লাহ সাল্লাম রাতের শেষভাবে তাহাজ্জুতে যখন উঠতেন তাহাজের সানা। তাকবিরে তাহারিমের পরে যা বলতেন এর ভিতরে ইস্তেক ফার সাজদায় বেশি বেশি ইস্তেক ফার থাকত সালাতের ভিতরেও দোয়া ইস্তেক ফার থাকতো এভাবে রসুল্লা সাল্লাম দোয়া কবুলের সময়গুলোতে ইস্তেকফার বেশি করার শিক্ষা আমাদেরকে দিয়েছে দর্শক ইস্তেকফার আল্লাহ তাল্লাহার কাছে মাফ চাওয়া আমরা যে কোনো ভাষায় যে কোনো শব্দে বাক্যে আল্লাহর কাছে যদি মনের আবেগ জানাতে পারি যে আল্লাহ আমি অন্যায় করেছি আর করবো না মাফ করো এটা ইস্তেক কিন্তু এখানে আমরা সুনত বাক্য শব্দ ব্যবহার করলে বরকত সব কবলিয়তের অনেক বেশি আশা করতে পারবো আর যদি কোনো কারণে জেনে না জেনে সুন্নতের অবজ্ঞা করি তাহলে সুননতকে হেয় করার কারণে কঠিন গোনাহে লিপ্ত হব যেটা রসুল আসাম বলেছেন যে আমার উন্নতি থাকবে না কি কীভাবে অবজ্ঞা করে, আমাদের সমাজে অনেক স্তেকফারের শব্দ প্রচলিত আছে কোন অনেক কার বুজুর্গ মানুষ শিখিয়েছেন শব্দটা না জেজ না কিন্তু সুন্নতের মানেন সুন্নতের কাছে না এটা ব্যক্তিগতভাবে কেউ চাইলে দোষ নেই কিন্তু একজনদের সুন্নত বাক্য জানার পরে এই বাক্যর চেয়ে ওই মানুষের শেখানো মানুষের তৈরি বাক্যটার গুরুত্ব মনের ভিতরে বেশি থাকে ওইটা ছেড়ে সুন্নত নিতে কষ্ট হয় তাহলে বুঝতে হবে তার মন সুন্নত নিচ্ছে না সুন্নতকে ছোট ভাবছে আর এটাই হলো সুন্নতকে অবজ্ঞা করা রসুল্লাহ সাল্লা আরেকটা মশনুন ইস্তেফার যিনি মহান যিনি সারা কোন ইলাহ নেই তিনি চিরঞ্জীব তিনি সবকিছু সংরক্ষণ আমি তার কাছে তবা করছি এই ইস্তফার সহি বিভিন্ন সনদেব বর্ণিত হয়েছে বারবার পড়ার কথা বর্ণিত হয়েছে আমরা এই ইসতেক ফার বেশি বেশি করব হাদিস শরীফে রসল্লাহ সাল্লাম বলেছেন সোহেব খারে অন্যান্য গ্রন্থের হাদিস সৈয়দুল ইস্তেক ফার ইস্তেক ফারের সেরা ইস্তেক ফার রসুল্লাম বলছেন কেউ যদি সকালে এই ইস্তেক ফারটা বলে একিনের সাথে বুঝে তাহলে সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হলে তার গোনা ক্ষমা হবে পরিপূর্ণ ইসলাম ইমান নিয়ে সে মরতে পারবে সকালের ভিতরে তার মৃত্যু হয় একই অবস্থা হবে সৈয়দুল ইস্তেকফার সবচেয়ে বড় ইস্তেকফার কি আল্লাহমন্ত আপনি আমাকে বানিয়েছেন আমি চেষ্টা করি আপনার বিধান মতো চলার আপনার পথে থাকার তবে আমি তো গোনা খাতা করি আমি অনেক গোনা ভুল অন্যায় খাতা করি আমি আপনার কাছে ফিরে আসছি আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত নিয়ে আর গোনার বোঝা নিয়ে আপনার দরবারে দাঁড়িয়েছি আমি আমার গোনাহের অকল্যাণ থেকে ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি কেউ ক্ষমা করতে পারেন আর আল্লাহ এইটাই শুনতে চান বিভিন্ন হাদিসে রসুল আসলাম বলেছেন বান্দা যখন বলে যে আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারেন আপনি ক্ষমা করে দেন আল্লাহ খুশি হন আল্লাহ বলেন যে আমার বান্দা বুঝেছে জেলেছে বিশ্বাস করেছে যে তার একজন রব আছে তিনি সারাকে কেউ ক্ষমা করতে পারে না আমি বান্দাকে ক্ষমা করে দিলাম কাজেই আমাদের ইস্তেক ফারের ক্ষেত্রে রসল সাল্লাহ সাল্লামে শেখানো এই বাক্যগুলো ব্যবহার করতে হবে তবে এ দিয়ে অন্তর দিয়ে সকল ক্ষেত্রে সকল দোয়ার ক্ষেত্রে সকল জিকিরের ক্ষেত্রে আন্তরিকতা এবং অন্তরের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই আল্লাহ রসুল সাল্লাম বলছেন এটা বুঝিয়ে বিশ্বাস করে যে কথাগুলো বলবে আল্লাহ তাকে এই পুরস্কার দেবে আল্লাহ রসুল সাল্লা ইস্তেকাফারের জন্য নিজের ইস্তেকাফার ছাড়াও নিজের পিতামাতা এবং অন্যান্যদের জন্য ইস্তেকফার শিখিয়েছেন আল্লাহ আল্লাহর আনকারিমে প্রতিটি মোমেনকে শিখিয়েছেন অন্যান্য সকল মোমেনের জন্য বিশেষ করে যারা আমাদের আগে চলে গিয়েছেন আল্লাহ তালার মেহমান হয়ে আর এখন ইস্তেকফার করতে পারছেন না আর আল্লাহ তা আল্লাহর কাছে সবাব অর্জন করতে পারছেন না তাদের জন্য ইস্তেকফার চাইতে আল্লাহ কোরআনেই শিখিয়েছেন আল্লাহ পরের প্রজন্মেরা পূর্ববর্তী প্রজন্মদের জন্য দোয়া করে বলে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন আমাদের পূর্ববর্তী যারা চলে গেছেন ইমান নিয়ে আগে চলে গেছেন তাদেরকেও মাফ করে দিন আর আমাদের অন্তরে কোনো মোমেনের জন্য অকল্যাণ কামনা বিদ্বেষ রাখবেন না দর্শক এভাবে ইস্তেফার বিষয়ক আরো অনেক নির্দেশনা রসলাল্লা সাল্লাম দিয়েছেন এ পর্বে আর আলোচনা করার সময় নেই আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে আমরা এগুলো আলোচনা করবো ততদিন আল্লাহ আমাদের ভালো রাখুন এ দোয়া করে শেষ করছি ওসল আল্লাহ আল্লাহ মোহাম্মদিনালামাইকুম ও রাহমাতালি অন্তরি বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টাম এটি মানবজাতির জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারার বিপদগামীদের প্রদর্শক